الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب من الشرك النظر لغير الله تعالى وقول الله تعالى وما أنفقتم من نفقت أو نظرتم من نظر فإن الله يعلمه وما للظالمين من أنصار وفي الصحيح عن عائشة رضي الله عنها قالت আল্লাহ মহান আল্লাহর সমস্তর জন্য সমস্ত রসুল্লাহাম আজকের বিষয়বস্তু হচ্ছে নজর সম্পর্কে নজর মানে মানত আল্লাহর জন্য যদি করা হয় তো ওর নাম হচ্ছে এবাদত আল্লাহর জন্য নজর হচ্ছে বা মানত হচ্ছে এবাদত আল্লা ছাড়া অন্যের জন্য যদি তা হয় তাহলে অধ্যায় হচ্ছে অনেক অনেকের একটি শিরাজ মহান আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা মহান আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা এই হচ্ছে গন বলেছেন যে মানত হচ্ছে যে বান্দার নিজের ওপর কোন জিনিস ফরজ করে নেওয়া যা তার উপর ফরজ নেই এটি হচ্ছে মানত তার ওপর ফরজ ছিল না যে নিজেই ফরজ করে নিল এর নাম মানতাবুল আবদে আলান করে নেওয়া বাধ্যবাধকতা করে নেওয়া যে আমি এটা করব আমি এটা করব কার জন্য লহে আল্লাহর জন্য তো আল্লাহর জন্য করলে এটি বাদত আর আল্লাহর জন্য না করে যদি অন্যের জন্য হয় সেটিও মানত কিন্তু সিরকি মানত অত্যন্ত সূক্ষ্ম হয় মানত যদি জিজ্ঞেস করে আপনাকে মানত কাকে বলেছেন সুরাত আয়াত নম্বর সাত মহান আল্লাহ এর সেন ইউনিন তারা মানত পুরা করে থাকে কারা আল্লাহর বান্দাদের এখানে গুনাবলী বর্ণনা করা হয়েছে এমন প্রসর্বন হবে ঝর্ণা হবে যেখান থেকে বলছেন তারা কি করত করলে আল্লাহ এই কথা বলেন যে মানত করত তারা মানত পুরা করতো বলেছেন আল্লাহ দেখেন সূক্ষ্ম কথা করানের কত পার্থক্য আছে কথাতে না আল্লাহ কি বলছেন ইউফোন আজার ইউফুন মানে পুরা করা মানে মানত তারা মানত পুরা করতো আল্লাহ মানে তারা নজর করত। নজর কি ফরজ মানত পুরা করা ফরজ কিন্তু মানত করা ফরজ নয় অজীব নাই বরং জায়জ এমনকি না তবে মানুষের প্রকৃতি মানত করা মানত করে আসতো সেই জন্য ইসলামে এই মানতকে এবাদত স্বরূপ আল্লাহর এবং আল্লাহ সন্তুষ্ট হলে শর্ত ছাড়া হলে তাকে বলা যেতে মুস্তহ ভালো যেহেতু তবে এই আলোচনাটাকে যদি এইরকম ভাবে বলি তাহলে আরো সুবিধা প্রথম মানত দুই প্রকার আল্লাহর জন্য আর গরুল্লাহর জন্য বা নেকির কাজে এবং গোনার কাজ যেগুলি আল্লাহর জন্য সব নেকির কাজ ঠিক না আল্লাহর জন্য মানত করা नेकिर कान द्वित हमारे मथलाक मानत मान शर्तन शर्त रा उदाहरण गोली दीची आल्लर करा शर्त रा आल्लर मानत कर এক সপ্তাহ আগামী সপ্তাহ রোজা রাখবো মানে শর্ত রাখেননি কিছু এটা হচ্ছে প্রথম প্রকার আর তার উদাহরণ আর যেটা নাচরে মোকাইয়াদ মানে শর্ত সহ ওইটার উদাহরণ এখন নেন ছেলে আপনার পরীক্ষা দিয়েছে অথবা চাকরিতে যাচ্ছে চাকরির জন্য চেষ্টা চালাচ্ছে ভিসার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ আমার ছেলেটিকে একটা ভালো চাকরি দিয়ে দেয় চাকরিতে লেগে যায় আমার ছেলেটা যদি রেজাল্টটা ভালো হয়ে যায় পাশ করে তাহলে আমি তিনটি রোজা রাখবো তাহলে আমি পাঁচ হাজার টাকা দান করবো তাহলে আমি দুই টাকা নামাজ পড়বো এই যে আমার ছেলে পাশ করে আমার ছেলে চাকরি পায় আমার ছেলে সুস্থ হয়ে যায় আমার ছেলে বিদেশ থেকে যদি ফিরে আসে ছুটিতে এই যে শর্ত এইটা শর্ত যদি এই কাজ হয়ে যায় তাহলে আমি এই কাজটি করব এটা হচ্ছে মানত মানত কি মাকরু কিন্তু পুরা করা ফরজ কেন আর ওই মানবটি মোস্তাহাদ যাতে কোন শর্ত রাখলেন না আর এটি অপছন্দ কেন আল্লাহর সাথে বিনিময় হচ্ছে যেন বিনিময়ে আমি দেবো আমি রোজা রাখব না দান করব নামাজ করব না হলে পড়বো না এই যে নামাজ বা রোজা যেটি দান এটি নিজের উপরে যে মানত করে ফরজ করে নিচ্ছেন এই কাজটির শর্ত রেখেছে তাহলে এই মোকাবেল বিনিময় চাল্লার সাথে এটাকে কি বলে বার্গেনিং না কি বলে কি বলে বার্গেনিং নাকি কিছু কিছু মানতের ক্ষেত্রে বলেছেন যে লুজার তোমরা মানত করিও না এরকম নিষেধ করেছেন কখনো কখনো কোরআন আল্লাহ মানত যারা করে তাদের প্রশংসা করেছেন কিন্তু আল্লাহ রসুল কখনো কখনো কি করেছেন মানত করতে নিষেধ করেছেন মানে এই যে শর্ত লাগানো মান করতে নিষেধ করেছেন আর বলেছেন যে এইরকম মানব দিয়ে কিছু হয় না লা কোন কাজ আসে না এইরকম মানত মানে আপনি মানত করলেন যে আল্লাহ আমার ছেলেটি যদি ফিরে আসে তাহলে আমি তোমার রাস্তায় কি করব এত টাকা দান করব বা তিনটি রোজা রাখবো আপনার এই রোজা রাখা আর এই আগামীতে যে দেবেন এই ওয়াদা করেছেন তার বরকতে আপনার ছেলে ফিরে আসবে না বা সুস্থ হবে না এর টাকা এইভাবে বের হয় বকিল লোক এমনি দান করবে না কিন্তু যখন দেখলো যে না আমার ছেলেটি তো ভালো হয়ে গেলো রে সুস্থ হয়ে গেল আমার ছেলে তো পাশ করে নিল আমার ছেলে তো চাকরি পেয়ে গেল আমি তো দিতে চেয়েছি তখন ওই বকিল মালটা মানে মন চাই আর না চাই ও বাধ্য হয়েছে না বখিল শুধু পয়সার ক্ষেত্রে নাই নফল রোজা ওই রমজানের শুধু রোজা রাখে কখনো রোজা রাখে এখন ইয়ে মেনে ফেলেছে আর কাজ হয়েছে এখন রোজা রাখতে বাধ্য বখিলের তিনটি রোজা বের করা হলো। বখিল নামাজ পড়তে চায় না জীবনে তাহ্জিৎ পড়ে না জীবনে সেই দিনের নামাজটা পড়বে ওই চার রকাত পড়বে ফরজ পড়ে না হয়তো অনেক এমন ফাঁসে বিধর্মী মুসলমান আছে জাতিতে মুসলমান নামাজই নয় বেনামাজি কিন্তু ওই নামাজটা পড়লো তাহলে ওই বকিলের কাছ থেকে ওই নামাজটা বের করা আর কোন কাজ হয় যারা এখলাসের সাথে বিনা শর্তে মানত মানে তাদের মানত বালা আসিবত দূর হয় বিপদ দূর হয় যেমন কি নব করিমালাম বলেছেন এই জন্য করল্লা বলেছে ইউ ফোনার আল্লাহর বান্দারা মানত পুরা করে মানত পুরা করে কারণ মানত পুরা করা ফরজ অন এবং তারা সেই দিনকে ভয় করে কানা মু হচ্ছে চারিদিকে উড়ে যাওয়া মানে ব্যাপক অর্থাৎ ক্যামতের দিন ক্যামতের দিনের যে অনিষ্ট বিপদজনক অবস্থা ভয়ঙ্কর অবস্থা সেটি অত্যন্ত ব্যাপক সেই দিনকে তারা ভয় করে যার কারণে তারা মানদ পুরা করে না হলে তাকে কে ধরতে আসছে আপনি একটি কাজ করতে চেয়েছিলেন এই সৌ লোকটি দিতে চাইছে কেন দেয়নি তো করবেন কিন্তু যদি আল্লাহর ভয় থাকে যে আমি মানত করেছি আমার ফরজ হয়ে গেছে করতেই হবে উপায় নেই হোক না কেন করতে হোক এখন কে করে এখনই আমান যে ব্যক্তি ওই দিনকে ভয় করে যে দিনের অনিষ্ঠ হচ্ছে ব্যাপক সেই দিনের বলে ভয় থাকে সেই দিনে নিকাশ বলে যদি থাকে হয়ে জবাব আল্লাহ না যদি আমি না করি তাহলে সেজন্য মানত পুরা করে অমেন কানাশার রহমস্ত এ একটি আয়াত দ্বিতীয় আয়াত রয়েছে তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ যেন প্রশংসা করেছেন মানত পুরা করার যখন মানত পুরা করার প্রশংসা করেছেন তখন মানতটি তাহলে শরীয়ত সম্মত না হলে আল্লাহ প্রশংসা করতেন না আর যখন যে কোনো কাজ তখন সেটি আল্লাহ সন্তুষ্টির কাজ আল্লাহ সন্তুষ্টির কাজ আর যে সন্তুষ্ট হচ্ছে আল্লাহর জন্য এবাদত হলো তাহলে আল্লাহ ছাড়া অন্যের জন্য করলে সির এইভাবে তিনি প্রমাণ করতে চাইছেন আয়াতের দ্বারা যে গাই জন্য আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা হচ্ছে সিরকের অন্তর্ভুক্ত কুরবানি করো নাই কোরবানি করা শুন্য তুমা দেয় হ্যাঁ হজের ক্ষেত্রে খরচ করা যে আল্লাহ রাস্তায় খরচ করা হ্যাঁ মা বাবা বৃদ্ধ মা বাবা তাদের উপায় উপার্জনের কোনো পথ নেই তাদের আর ইনকামের কোন উৎস নেই তাদের যদি ধন সম্পদ থাকে জমি জায়গা আছে ধন সম্পদ আছে বা ইনকাম আছে মান্থলি তাহলে তাদের খরচ চলে যাচ্ছে কিন্তু আর কোন উৎস নেই তাদের উৎস হচ্ছে উপার্জনের উৎস হচ্ছে এখন আপনি আপনাকে মানুষ করেছে। তাহলে এটি আচ্ছা মা বাবার আর হ্যাঁ এখানে কেউ পৌঁছাতে চান না আমি চেয়েছিলাম যে জাকাতের সাথে সাথে বলবেন বরং এইটা প্রথম বলবেন হয়তো কারণ মানুষের প্রথম ফরজ জাকাতের আগেও ফরজ জাকাত তো আপনার কাছে নেশাবে টাকা পৌঁছবে তাহলে জাকাত চিন্তা করেছেন কিনা কম্পো বাংলাদেশের টাকা পাঁচ ছয় হাজার টাকা হবে তাহলে সৌদি আরবের পাঁচশো হবে তাহলে জাকাত আর স্ত্রী আর ছেলে মেয়ে নাবালক ছেলে মেয়ে সাবালক মেয়ে স্ত্রী আর নাবালক ছেলে মেয়েদের আর যদি ছেলে ছেলে ক্ষেত্রে নাবালক বলতে পারি মেয়ের ক্ষেত্রে যদি সাবালিকা হয় তবু যতক্ষণ বিয়ে না দিয়েছেন আপনার ফরজ स्त्री मे और ना बालक ऐले एयन कर मैर ओपर मा जदी चाकरी कर मेरे चाँच বাবার চাকরি নাই মায়ের উপর ফরজ নাই বাবার উপর ফরজ তাহলে প্রথম ফরজ এই আপনি যদি দিনে দশ টাকাও ইনকাম করেন দিনে দশ টাকা ইনকাম করলে তিনশো টাকা বেতন অনেকের আড়াইশো টাকাও বেতন আছে তার স্ত্রী তার ছেলে মেয়ে থাকলে ফরজ নয় কি তার উপর ইনকাম তো বেশি নাই আমার খাওয়ার সময় তো পয়সা হয় না তিনশো টাকা আড়াইশো টাকা পাই ওর মধ্যে দেড়শো আর দেড়শো তো আমি নিজেই খেয়ে ফেলি তাহলে কি করে আর স্ত্রী আর ছেলে মেয়ের খরচ চালাবো চলবে চলবে না তোমাকে খরচ চালাতে হবে তুমি দেড়শো টাকা না খেয়ে তুমি আরো কিছু কম খাও মাছ ভাত গোস্ত ভাত না খেয়ে ডাল ভাত খাও শুকনো রুটি খাও খেয়ে দাও আর সারা সারাদিন শেষ হয়ে যাচ্ছে একটা পয়সাও জমা থাকছে না যা কাতার প্রশ্নে উঠে না তারপর আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের না ফাঁকা খরচ আমা আনফাঁক তুমি না ফাঁকা তুমি যা কিছু বাই করবে এটা বাই করেন না আপনি খরচ করছেন না এই কথাটি গিয়ে গত কয়েক সপ্তাহ ছেলে মেয়েদের লালন পালনের বক্তব্য ছিল তো এই খরচটির কথা আমি সেখানে কে আপনি কালকে বলছিলেন নাকি যে এক ভাই বলেছে যে আমাদের ব্রেনই নেই যে আমাদের ছেলে মেয়েদেরকে খাওয়ানোটা যে সবের কাজ এটি হচ্ছে নাকির কাজ এটা আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে ঠিক কিনা বলেন কেমন ব্রেন থেকে আউট হয়েছে আপনার বলছেন জাকাত কোনখানে বলছেন গ্রামবাসী কোনখানে বলছেন আত্মীয় সজন। কোনখানে বলছেন আপনি ওই বাবা মা বাবা মা তো ঠিক আছে কিন্তু আরো আরো খরচের কথা বললেন কিন্তু নিজের স্ত্রী ছেলে মেয়েদের উপর খরচ করার কথা বললেন অথচ এটি হচ্ছে সর্বপ্রথম এটি হচ্ছে সর্বপ্রথম ফরজায়নের ফরজায়নে সব নেই সব আছে কিন্তু এই সবটা আমাদের থেকে ওঠে আমরা তো নামাজ ফরজায়ন আদায় করছি তো স্বভাবের আসাতে তো বরং শূন্য চাইতে ফরজে অনেক বেশির সব রয়েছে ফরজ হজ আর নফুল হজ নফল হজ চাইতে অনেক বেশি সব রয়েছে ফরজ হজ ফরজ রোজা রমজান মাসে রোজার অন্য অন্য মাসে আপনারোজা ফরজ রোজা অনেক বেশি সব রয়েছে এই কথাগুলি আমরা হয়ে বুঝতে চাই না মনে খুশি করলাম আর এই যে ভুল বোঝার কারণে আমাদের দেশের মানুষরা তারাবি নিয়ে টানাটানি করে ফরজ পড়ে না বুঝছে তারা বে পড়ে জাননাতে নিবে কিন্তু ফরজের খেয়ালই নেই ফজর নজ পড়ে না সে রি খেয়ে যে ঘুম দিল তো দিল আর ফজর গেল কিন্তু তারাবি ছাড়ছে না ঠিক বলেন এখানে ম্যাক্সিমাম লোকের অবস্থা এরকম চিল্লে চলে গেল উদাহরণ চিল্লার মাধ্যমে নেকির কথা আর কেউ যে দিতে পারে না এত বেশি নেকি এত বেশির অঙ্ক কোষে এই চিল্লাওয়ালা ভাইরা ছাড়া কেউ দিতে পারে না আর ও জানে না যে ছেলে মেয়েকে খাওয়াইলে ওই যে চিল্লাওয়ালা যত নেকির কথা বলছে তার চেয়ে অনেক বেশি নেকি পাওয়া যাবে এই কথাটি তার ব্রেন থেকে আউট হয়ে গেছে আমার স্ত্রী আমার ছেলে মেয়েদের দেখাশোনা করবো না ইজ্জতের হেফাজত আমার ছেলে মেয়েদের মান সম্মানের হেফাজত আমার সাবালিক মেয়াজের তার ইজতের হেফাজত এটি আমার ফরজে আইন আর ও হচ্ছে আর ফর্জে কেফায় কারখ মানুষের ওপর কারফায় আলমদের ওপর কারণ আলেমের কাছে এলেম আছে পকেটে আছে এর খরচ করবে আল্লাহ রাস্তাতে আর মানুষকে এক লাখ টাকা দেবো দেবে এরা হচ্ছে ফাঁকে দুঃসাহী পেটে এলেম নেই আর এরা যায় বলছে তবলি তবলিক মানে পৌঁছানো তবলি মানে শিক্ষা নেই আবার তারা আমরা শিখতে যাচ্ছি যখন বলবেন যে আপনারা কি কাজে এসছেন ভাই আপনারা তো কিছু না আপনার কি শিখতে এসছি তো শিখার নাম তো তবলিক না পৌঁছানো নিজে শিখা আর যদি শিখা হয় সেটার নাম তো তাল্লমও নয় যে এলিম অর্জন করার জন্য এসেছি তার নাম তবলিক মানে পৌঁছানো তাহলে পৌঁছাবেন কোন কিছু পৌঁছাবেন কি পৌঁছাতে এসছেন দিন শরীয়ত তাহলে শরীয়ত সম্পর্কে জ্ঞান থাকতে হবে শরীয়ত সম্পর্কে কিছু জ্ঞান বলছে আমি করতে একবার এইরকমই আমাদের চিল্লাওয়ালা ভাই বিদেশি চিল্লাওয়ালা ভাইদের সাথে একবার সাক্ষাৎ করেছিলাম সেখানে ছিল মালয়েশিয়া ইন্ডোনেশিয়া থাইল্যান্ড আর আলজেরিয়া মোরক্কো বিরাট মার্কাজে আমি একবার গিয়েছিলাম আমি আর আমার সাথে আরেকজন ছাত্র সে ইংলিশ বলতে পারতো সেও মাদ্রাসার ছাত্র কিন্তু ইংলিশে খুব পারদর্শী ছিল আর আমি তখন আরবি বলতে পারতাম সৌদি আরব মোদিন আসার আগে তো দুইজন মিলে গেলাম যে আজকে বিদেশি আমার চিল্লাওয়ালা ভাইদের সাথে দেখা করবো সবার সাথে কথা বলি ঘরে ঘরে ঢুকিয়ে রুমে রুমে ঢুকিয়া সবার সাথে কথা বলি দেখা করি নিজেকে ধন্য মনে করেছিলাম যে আজকে মালয়েশিয়ান লোক ইন্ডোনেশিয়ান আর থাইল্যান্ড ইয়ার চাইনিজ আর জাপান এদের সাথে দেখা করছি তো যাচ্ছি যার পরে বলছি আরবি বলছি বলতে পারছে না আর বিশেষ করে এই পূর্ব এশিয়ায় মানে ইন্ডোনেশিয়া মালয়েশিয়া তারপরে দুজন একজন শুধু কোন রকম ইশারা ইঙ্গিতে যে আপনাদের সাথে আমি আমরা কিছু কথা বলতে চাই তো বলছে আমাদের আমির সাহেবের সাথে কথা বলতে ওদের এটা একটা টেকনিক বা ট্যাকটিস বলে যা শিখে দেওয়া হয়েছে তোমাদের সাথে কেউ যদি সাক্ষাৎ করতে কথা কিছু বলতে চাই বলে আমির আর আমির এত বেড়া জালের মধ্যে আছে যে ওই কাঁটা বেড়ার মধ্যে যাওয়াই যাবে না এমন কাঁটাতারের বেড়া দিয়ে আমির ঘেরা যে ও কাঁটাতারের বেড়ার মধ্যে কেউ ঢুকতে পারবে না সেখানে কোনো কিছু জিজ্ঞেস করবো আমাদের আমির সবাই চলে যায় আমরা আরবি তো জিজ্ঞেস করলাম একটু ভাঙা ভাঙা আরবি কিছু পাচ্ছে আচ্ছা বলেন আপনারা যে এসছেন আর আরবি জানেন না ইংলিশ জানেন না ইন্টারন্যাশনাল তো করলে মানে সারা বিশ্বে যদি ইসলাম প্রচার করতে হয় দুটি ভাষা জানতে হবে ইসলামের ভাষা আরবি ভাষা আরবি ভাষা যে কোন জায়গায় বক্তব্য করতে পারে আপনার ট্রান্সলেটার পাওয়া যাবে পাওয়া যাবে কি পা যাবে না বাংলাদেশে এমনকি জাপানে চলে যান চাইনায় চলে যান রাশিয়ায় চলে যান যদি আরবিতে বক্তব্য করেন তো অবশ্যই পাবেন সেখানে যে কেউ তরজমা করে দিতে পারবে আছে ইংরেজিতে পাওয়া যাবে তরজমা করা যাবে কিন্তু বাংলায় যা বক্তব্য করবে না ইন্টারন্যাশনাল বক্তা বাংলায় বক্তব্য করবেন আমি আমার তর্জমা করে দিতে হবে এখন আপনার বাংলা জানা বাংলাও জানে ইংলিশ জানে এইরকম লোক সব জায়গায় পাওয়া মুশকিল হয়ে যাবে কেরালাও জানে আর ইংলিশও জানে এইরকম লোক পাওয়া মুশকিল হয়ে যাবে ঠিক কিনা বলেন তো কথা হচ্ছে পয়সা আছে আর বড় বড় পাপ করেছে বিভিন্ন জামাতকে দেখা গেল কেউ এই মাফের এত বড় বড় অঙ্কের নেই আর গুনামাপের অঙ্ক এইসব দিতে পারে না এরাই দিতে পেরেছে যারা জাল কথাবার্তা বেশি বলে আর যাদের কিতাব জালে ভর্তি তখন ছুটলো বলছে তবলিগ করতে অথচ তবলিগে কি করবে নিজেই জানে না কোনো ভাষা তো এই তবলিগের উদাহরণটি কোথা থেকে আসলো আমাদের দর্শক ফরজ হ্যাঁ ফরজ বাদ দিয়ে বা ফরজ কাজ বাদ দিয়ে নফল করা এখান থেকে আপনি তবলিগে ঢুকে পড়েছেন তো ফরজ কাজ বাদ দিয়ে নফলে ঢুকে পড়া আসলে ফরজ কাজ বাদ দিয়ে নফলে ঢুকে পড়া গিয়েছিলাম যে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ ছেলে মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ নেমে ওখান থেকে কাঁকাল থেকে টান দিল ওখান থেকে টান দিল এ সম্পর্কে প্রশ্ন করলো তা আমি তাদেরকে বললাম যে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করা इसलामे फर्जे आईन क्या अपनार्जन शुद्ध क्यों अच्छे की छाल्प नहीं स्त्री फर्ज आईन आरज बर छः छह मासे फरज छोड़ा আর যাচ্ছেন দুই বছর পরে তারপরে এই জুলুম আরো একটু জুলুম করলেন যে আরো দেড় বছর বেশি থাকলেন ছয় মাসের জায়গায় দুই বছর আর তারপরে আবারই জুলুম করলেন যে যাওয়ার পরে আপনি যে কয়েক কিছু সময় আপনার কোম্পানি দিলে তোমার বিবির কাছে তোমার কাছে আপনি নিয়ে গিয়ে আপনার ভ্রান্ত নেকি যে আপনার ভ্রান্ত ধারণা নেকির ধারণা ওই ধারণা যে রেখেছেন ভ্রান্ত ধারণা সেখানে চলে গেলেন আপনি ফরজকে বাদ দিয়ে কোথায় চলে গেলেন আপনি আর যে ফরজে কেফাইয়ার জন্য আপনি গিয়েছেন সেই কাজের যোগ্য আপনি নান প্রথম কথা তোমরা যা কিছু বাই করবে আল্লাহর রাস্তায় যা কিছু অথবা যে কোনো মানত করবে যে কোনো মানত করবে আল্লাহ সে সম্পর্কে আল্লাহ তা জানেন বা আল্লাহ সে সম্পর্কে সম্মক জ্ঞান রাখেন তুমি যা কিছু মানত করবে আমি আমি তার প্রতিদান দেব আজার আনসার এবং জালেমদের কোনো সাহায্যকারী হবে না জালেমদের কোনো সাহায্যকারী হবে না যে জুলুম করবে সে সিরকের জুলুম হোক যদি সিরকের জুলুম করে তার কোন সাহায্যকারী হবে না না দুনিয়াতে না আখেরাতে আখেরাতে তার জন্য কোনো সাফা নেই যে জালেম জুলুম করবে আল্লাহ যদি মাফ না করেন তাহলে তাকে কেউ উদ্ধার করতে পারবে না যার নাম থেকে বাঁচাতে পারবে না সিরিক ছাড়াও যদি অন্য জুলম অত্যাচার হয় অন্য পাপ হয় জুল গোনা হয় বড় জুলুম হচ্ছে বড় জুলুম কি আর বড় জলম ছাড়া বাকি জুলুম যেগুলি হচ্ছে সেগুলি মানুষের হকের ক্ষেত্রে বান্দার হকের ক্ষেত্রে জুলুম এগুলিকে আমরা সাধারণত জুলুম বলি কিন্তু ইসলামের বিধানে জুলুম মানে যে আল্লাহর হকের ক্ষেত্রে যে কাজগুলি করল না সেগুলি জুলুম যেমন একজন লোক নামাজ পড়লো না কোনো মানুষের উপরে জুলুম করেনি কিন্তু সে নিজের উপরে জুলুম করলো আল্লাহর হকের ক্ষেত্রে সে জুল করলো নিজের উপরে জুলুম করলো এই জন্য জুলুম করলো তা নিজের উপরে কেমন করে মানুষ জুলুম করে কেউ নিজের উপরে জুলুম করে কেউ নিজেকে মেরেছে নিজের উপরে জুলুম করা বলতে পারে যে আত্মহত্যা করলো সে নিজে নিজের উপরে জুলুম করলো কিন্তু যে ব্যক্তি নামাজ পড়লো না সেও নিজের উপরে জুলুম করলো যে রোজা রাখলো না সেও নিজের উপরে জুলম করলো যে জাকাত দিল না সে নিজের উপরে জুলুম করলো যে হজ করলো না সেও নিজের উপরে জুলম করলো যে ব্যক্তি ফিলিম দেখলো সে নিজের জুলুম করলো যে ব্যক্তি মত খেলো সে নিজের উপরে জুলুম করলো হ্যাঁ জি জি জি হকদার বানিয়ে দিলো যে তুমি পানিশমেন্ট পাও এখন না পেলো পরে পানিশমেন্ট পাবে সে নিজের উপরে জুলুম করলো এক যে বিরুদ্ধা আচরণ করলো আল্লাহ এবং রসগুলো সেই ব্যক্তি নিজের উপর জুলুম করলো নকশা আল্লাহ করে বলছেন নিজের নাকসের উপরে জুলুম করলো আল্লাহ জ্বালাম তো নাক্সি এ তো জানেন সবাই তাই না পরে যে দুপুরি আমরা নামাজি হে আল্লাহ আমি আমার উপরে হে আল্লাহ তোমার ছাড়া আর কেউ গুণা মাফ করতে পারেন দেখেন জুলুমের কথা বলছেন তারপরে গুনার কথা বলছেন তাহলে গুনা করাই হচ্ছে জুলুম করা যেকোনো গুণা করাই হচ্ছে জুলুম করা আর জালেমের কোন সাহায্য হয় কাফির হয় তাহলে তার কোনো সাহায্যকারী নেই সাফাৎ নেই আর যদি কোন সাহায্যকারী নেই আল্লাহর ইচ্ছাধীন তবা করে যদি মারা যায় আল্লাহ মাফ করেন বিনা তবা যদি মারা যায় তা আল্লাহ ইচ্ছাধীন যেমন আল্লাহ বলেছেন কেউ যদি পাপ করে মারা যায় সিরি ছাড়া অন্য কোনো পাপ কুপুরি ছাড়া অন্য কোন পাপ আর যদি আল্লাহ মাফ না করেন তাহলে আল্লাহ দেবেন আর যদি আল্লাহ মাফ করে দেন তা আল্লাহর ইচ্ছে কিন্তু আল্লাহ কাকে মাফ করবেন যার অন্তরকে আল্লাহ দেখবেন বহু ত্রুটি হয়তো হয়ে গেছে কিন্তু আল্লাহর দিকে তার অন্তর ধাবিত সবসময় আল্লাহ সন্তুষ্টি কাম্য তার সবসময় আল্লাহ সন্তুষ্টি জন্য পরেশান থাকে কিন্তু মানুষ হয়ে গেছে ভুল হয়তো তাদেরকে আল্লাহ মাফ করবেন আর এমনিতি অরহ গুনা করে যাচ্ছে গুনহার জীবন যাপন পাপের জীবন যাপন আল্লাহ এমনিতেই মাফ করবেন না আল্লাহর মাফের জন্য কাবিরা গুনহার জন্য তবা শর্ত রয়েছে এই মানতের কথা তাহলে এই আয়াতিও আসলো তাই না যখন আল্লাহ প্রশংসা করেছেন মানতকারীর তাহলে মানত হচ্ছে শরীয়ত সম্মত কাজ আর শরীয়ত সম্মত কাজ আল্লাহর জন্য করলে তার নাম এবাদত আর আল্লাহর জন্য করলে যখন এবাদত গাই জন্য করলে কি হবে সে সুতরাং লেখকের অধ্যায় এর সাথে এই আয়াতের এই মিল রয়েছে আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা নাম হচ্ছে যেহেতু শাহী যখন বলা হবে তখন জেনে নিতে হবে তো রেছে মুসলিম ও কিতাব কিন্তু মুসলিম ধরা হবে না শুধু এক সাহি বলা হয়েছে তার মানে রয়েছে আর যখন সাহি বলা হবে তখন বুখারি এবং মুসলিমে আর শুধু মুসলিমে যদি থাকে তো অফিসিম করতে হবে মুসলিম থেকে বর্ণিত কালা তিনি বলেছেন কালা রসুল করেছেন আল্লাহ যদি কেউ মানত করে যে আল্লাহর আনুগত্যের কাজ করবে আইয়তি আল্লাহ মানে আল্লাহর ইতা কাজ আনুগত্যের কাজ করবে সন্তুষ্টির কাজ করবে বাস্তবায়ন করতে হবে ফালিওতে আর যদি গুনার জন্য মানত করে আর কেউ যদি আল্লাহর করার নজর করে মানত করে গুণার মানত করে অন্য কোন গুন যেমন নিয়ত করেছে নামাজ পড়বো না আল্লাহ হক যে বলো নিয়ত করে নিশ্চি নামাজ পড়বো না সে নিয়ত করে নিয়েছি মুসলমান থাকবো না সে সাথে সাথে কাফের কারণ সে অস্বীকারী অস্বীকারী বিল ইজমা কাফের কি আবু হানিফা সাফে মালিক আহমদ সমস্ত যদি নাও পড়ে আর বলে পড়বো পড়বো তাহলে সে কাফের এটি সঠিক এই মশলাটি নামাজের ক্ষেত্রে শুধু কারণ নামাজটা হচ্ছে প্রথম প্রমাণ আসল প্রমাণ যে আপনার অন্তরে আছে আপনি যে মুসলমান এর বহি প্রকাশ নামাজ নামাজ যার কাছে নেই তার ইমানের মূল্যায়ন নেই মূল্যায়ন হবে না ভাষা আমি মাঝে মাঝে বলি যে নামাজ হচ্ছে ইমানের শর্ত নামাজ ইমানের শর্ত অর্থাৎ ইমানকে বহাল রাখার জন্য নামাজ হচ্ছে শর্ত ইমান বহাল কখন থাকবে এবার কখন থাকবে স্থায়ী কখন থাকবে টিকে থাকবে কখন যখন নামাজ আছে আর নামাজ নেই তার মানে সে ইমান বহাল নেই ঠিক আছে শেষ হয়ে গেছে রাজ পেয়ে গেছে আর কেউ বলবে এই ক্ষেত্রে কোন দিমত্তিমত নেই এবং তাকে তার জানাজা পড়া যায় তার দফন করা যায়জ না তাকে ওইভাবে নিয়ে গিয়ে মরুভূমিতে বা কোথাও পুঁতে দিতে হবে যাতে মানুষের কষ্ট না হয় জীবিত মানুষের কষ্ট হয় যেখানে সেখানে ফেলে দিলে তো দুর্গন্ধ ছড়াবে সেজন্য পুতে দিতে হবে যেমন মুসলিম দিকে মরুভূমিতে নামাজ পড়ো সে বলছে নামাজ পড়ে কি হবে এই কথা বলেছিল সে মহিলা কথাটি তিনি নিজের কানে শুনেছিলেন তারপরে সেই মহিলা মারা যায় কিছুদিন পরে এক এক বছরের মধ্যে ঘটনাটি ঘটে মারা যায় তিনি এই যে করেছিলেন সমাজের বিরুদ্ধে তারপরে তিনি জানাজে গেলেন যাওয়ার পরে ওলাই নামাজ পড়তে হবে না কেউ কেউ জানাজা পড়বে না তারপরে মেয়েটিকে ট্রেনে নিয়ে গিয়ে কবরে ফেলে দিন সাথে সাথে নিজেই কোদালি ধরে দাফন করে দিয়েছিলেন এমনিতি। তারপর মেয়ের বংশধর ছিল খুব পয়সাওয়ালা খুব উঠে পড়ে লাগলো সে আলমের বিরুদ্ধে কিন্তু আলহামদুলিল্লাহ মোনাজেরা তর্ক হয়েছিল কিছু আলেমদেরকে ভাড়া করে নিয়ে এসেছিল তারা পয়সা দিয়ে কামিয়াব হতে পারেন আহমদুলিল্লাহ আল্লাহ জয় করেছেন ওই আলেমকে নিজেকে কুফরিতে রেখেছে নামাজ ছেড়ে দিয়ে তা নিজের সমাজের বিরুদ্ধে নিজের পরিবারের বিরুদ্ধে বেনামাজিদের বিরুদ্ধে জেহাদ করতে হয় প্রথম কথার যে হাত কলমের যে হাত সত্য কথা হক কথা বলার যে হাত জানাজা বেনামাজিদের না পড়ার যে হাত অন্যায়ের প্রতিবাদের পরের ঘরের কথা কেন চিন্তা করছি অমুসলিমদের কথা কেন চিন্তা করেছি মুসলমানদের কথা বাদ দিয়ে যারা মুসলমানই মুসলমান হয়ে নেই আমরা পাইকারি হারে জানাজা পড়ে যাচ্ছি কি নামাজি কি নেই গ্রামের মানুষ মারা গেছে জানাজা পড়তে হবে এই তো অবস্থা ঠিক লাশ নিয়ে আসা তো রেডি করে জানাজা পড়ার জন্য তখন জিজ্ঞেস করতেন হাল আলাই দেন রিন আছে যদি বলা হতো হ্যাঁ আছে তখন সাল্লু আল্লাহ সাহেব তোমাদের সাথে ওপর নামাজ পড়ো আমি না আমি রসুল নামাজ পড়বো না জানাজা তখন কোন সাহাবি দানিয়া বলতেন আর কেউ যদি জেহাদ থেকে তারপরে জাকাত থেকে তখন নবী কারি শাস বলেন আল্লাহ এখন দিয়েছে আমাকে ধন সম্পদ দিয়েছে বাইতুল মালে সুতরাং এখন যদি কার উপরে থাকে ঋণ দারিদ্রতার কারণে তখনকার ঋণ এমন ছিল না যে মানে আজকালকার যেমন ঋণ আজকালকার ঋণ কেমন না না না আজকালকার অধিকাংশ লোক যাদের উপরে ঋণ আছে লোন আছে তারা কেমন তারা ফাঁসে না এই নিয়ত নিয়ে ঋণ রেখে আছে আর ওই অবস্থায় যাদের থাকতো তারা সর্বহারা নেই ওই জন্য দিতে পারছে না কিছু ঋণ করেছেন যে আশা করি দিয়ে দিব কিছু নেই দেওয়ার মতো তারপরে ওজোর কবল করছেন কিছু নেই দেবে কোথা থেকে বিটিমাটিও নেই কিছু নেই তার বাড়ি ঘর নেই জি আর আজকালকার এমন কিউ আছে কেউ নেই যত লোক ধার করে তাদের কাছে সবকিছু আছে নিজের সবকিছু কতক্ষণ বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে ঠিক না অবস্থা তাহলে আজকালকার লোকের অবস্থা কেমন ঋণের ক্ষেত্রে যদি নাজা যা না পড়ে তাহলে ঋণের চাইতে কত বড় পাপ হচ্ছে নামাজ ত্যাগ করা রোজা না রাখা কত বড় হচ্ছে দেখেন গ্রামের যদি দশজন সতলোক একমত হইতে হবে কিন্তু মত অন্যক্ষ হলে দুটো আলেম আর দুই দিকে এক আলেম জানাজা পড়বো না বললো পড়াবোনা আর এক আলেম সামনে দাঁড়িয়ে গেলো যে আরে সুযোগ আমাদেরকে জানাজা বিদাতিদের হয় না আমাদেরকে আমরা মক্তবে পড়াবো মসজিদে মামতি করব আটশো থেকে হাজার টাকা বেতন দেবে তাহলে এখন বাঁকা আঙুল হচ্ছে কি কোরআন খানি করা তোমার বাবা মারা গেছে বসে দেবো এক কোরআন এক খতম করে দেবো টাকা লাগবে তোমার মামার আগেছে যে টাকা দিয়ে তোমার বক্সে দেবো প্রক্সে আর চল্লিশা করা মিলাদ করা চলো বাবা মার আগে মিলাদ করবে না তুমি হ্যাঁ তোমার মামার আগে মিলাদ করবে না অনেকদিন করিনি মায়ের নাম একটা মিলাদ করো এই যে মা আর তোমার তোমার বাবা মা কতদিন নামাজ পড়েনি হ্যাঁ কতদিন নামাজ পড়েনি এই নামাজ নামাজ পড়েনি অসুখ ছিল অনেকদিন অসুখ ছিল এই কাপড়া যা টাকা এগুলি সব হচ্ছে হাতিয়া টাকা পয়সা আয় উপার্জন করার আর সবইগুলি এইরকমই কবর মাজার হচ্ছে বিনাপুঞ্জির হাতিয়া কবর মাজারগুলি গুলি হচ্ছে টাকা পয়সা ইনকামের হাতিয়ার তোলাম বলছেন যদি আল্লাহর আনুগত্যের জন্য কেউ যদি মানন করে আনুগত্য করা সেই নজর অবশ্যই করবে আল্লাহ কেউ যদি নাফার মানি গুনা করার জন্য মানত করে ফালাইয়া তাহলে গুনহা করবে নাফার মানি করবে না তাহলে কি করতে হবে তাকে কাফারা লাগবে কাফফারা লাগবে যদি কেউ মানত করে গুনহার তাহলে মানত আর পুরা করা যাচ্ছে না মানত যখন পুরা করা যাচ্ছে না তো ওই মানতের কাফারা হবে কসমের কাফারা শপথের কাফারা আর শপথের কাফারা কি একটা হচ্ছে দাস মুক্ত করা নেই এখন আল্লাহর দাস আমরা তো ইনশাল্লাহ আল্লাহর দাস কিন্তু মুসলিম জাতি আজকাল ইহুদিন আসার দাস এই দাস সুতরাং আর আমাদের ঘরে কি করে দাস আসবে যে দাসের কথা কোরআনে বলা হয়েছে বুঝতে পারছেন আমার বিষয় হচ্ছে ওইটি এখন আল্লাহ যে দাসমুক্ত করতে বলেছেন ওই দাস কোথেকে আসবে আসবে তাহলে তারপরে আল্লাহ আল্লাহ আব্দুল মালিক হলে তো কাজই হইত আবদুল মালিক নয় সেই জন্য অবস্থা হ্যাঁ হোক সত্যিকার আব্দুল মালিক আমরা হলে আর ইহুদিন আসারা দাস হইতাম না তো আজকের মুসলিম জাতির অবস্থাই তো কি বলছিলাম তাহলে দাস নেই যখন হবে তখন দাসের কথা তারপরে অথবা এখানে রয়েছে। গোলাম অথবা এখানে অপশন অথবা দশটি মিসকিনকে খাওয়ানো অথবা কাপড় দেন অথবা দশটি মিসকিনকে কাপড় দিয়ে দেন জি দুটি মেধে একটা দেওয়া যেতে পারে তাহলে এটা সম্ভব আজকাল দশটি মিসকিনের কাপড় অথবা দশটি মিসকিনের খাবার দুই এক যদি এটি না পারা যায় মানে দশটি মিষ্কিনকে খাওয়াই তো পারছে না আর দশটি মেসকে কাপড় দিতে পারছে না একটা লুঙ্গি একটা শার্ট দিতে হবে হ্যাঁ একটা পায়জামা একটা পাঞ্জাবি দিতে হবে তাই তাহলে কাপড় দিলে তো বেশি খরচ কমের পক্ষে পঁচিশ রিয়াল বিশ রিয়াল পঁচিশ রিয়াল কম করে বললাম তো যাই হোক যে পারবে সে দেবে আর না পারলে এই তিনটির কোনটি পারলেন না চারটি মানত করেছি যদি আমার ছেলে সন্তান হয় তাহলে পঞ্চাশের কাত নামাজ আদায় করবো কিন্তু এখন আমার মেয়ে সন্তান হয়েছে এখন আমার কি করা উচিত ওই যে আপনি শর্ত রেখেছেন সেই জন্য আল্লাহ প্রথম মেয়ে দিয়ে আপনাকে পরীক্ষা করেছে আল্লাহ এটি পরীক্ষা সেই জন্য এখন খোলা অন্তরে যে আল্লাহ আমাকে ছেলে দিক আর মেয়ে দিক আমি কোন ভালো কাজ করব এই রকমের করেন আর অন্তরটাকে একটু উদার করেন তো আল্লাহ আপনাকে ছেলে দেবে মেয়ে দেবে ইনশা আল্লাহ তাল্লাহ তবে আল্লাহ এর চেয়েতে বেশি হেটমত জানেন হয়তো নাও দিতে পারেন আল্লাহ রবুল আলমী তার মাধ্যমে হয়তো আপনার কল্যাণ রয়েছে মেয়ে হয়তো আপনার জন্য কল্যাণ হবে আর ছেলে আপনার জন্য কল্যাণ কর হয়তো নয় আল্লাহ ভালো জানেন ঠিক না আপনি খেজের ঘটনায় জানেন না যে ছেলে অত সুন্দর ছেলেটাকে মেরিয়ে দিল কি জন্য মানলো বলছে যে এই ছেলে যদি বেঁচে তাকে তো এর বাবা মাকে কাফের বানিয়ে দিবে এখন এমন সন্ত্রাসী ছেলে আপনি তো না যে এত সুন্দর ফুলের মতো ছেলেটি আমার সন্ত্রাসী হবে আর পরে বড় হয়ে হবে এমন সন্ত্রাসী হলো যে আপনার বাড়িতে এসে পুলিশ ধাওয়া দিয়ে আপনার ছেলেকে না তখন আপনাকে নিয়ে আপনার স্ত্রীকে অ্যারেস্ট করে নিয়ে তোমার ছেলেকে উদ্ধার করে কোথায় আছে না দিবে ততক্ষণ বন্ধ থাকবে কোথায় গেল আপনার ইজ্জত তাহলে এই ছেলে তো না হয় ভালো ছিল তখন বুঝতে পারছি না জন্মায় তো আল্লাহ ওই জন্য এইরকম আল্লাহর আল্লাহ রাজনা গেল আল্লাহ আমি তো মানত করেছি যে তোমার বাইতুল মোকদ্দাস এই ঘরের মসজিদের আমি খাদে মানাবো তো মেয়ে ছেলে তো তাড়াতাড়ি যুবতী হয়ে যাবে কেমন করে এখানে খেদমত আমি নিয়োজিত করবো সারা জীবন তো মসজিদের খেদ মতে আমি এই নিয়ত করেছি মানত করেছি আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহাদুষ নারীর মতো সালাম ওই রকমের আপনাকে আল্লাহ মেয়ে দিয়েছে আপনি একটু দূরদর্শী হন হতে পারে আপনার এই মেয়ের পেট থেকে আল্লাহ বিরাট এক আলম তৈরি করবেন বিরাট এক মজাদ তৈরি করবেন বিরাট খাদেম তৈরি করবেন যে হ্যাঁ একটু দূরদর্শী হন এবং আল্লাহর হেকমত হেকমতের যে জগৎ রয়েছে আল্লাহ রুল আলমিনের ওই হেকমত এর আমরা কিছুই জানি না